الحمد لله الحمد لله إلي استمعنا قبل وإلا إستمعنا الحمد لله الذي لا مستحنا عن ثمات وعظنا على الذي لم يرد ولم يولد ولم يقل له شكراً أحد ما كفت على ماء جمعت رفع السماء بغير عمد أكثر ما كفت لا يمتع من كيفه أحد هو الحل القيوم لا تأخذ بسنة ولا نام. اللهم صل وسلم على حبيبنا المصطفى الذي ارسل الى كل قلب مسلم وعابد ورجاء الى رب الله في كل بيت وفي كل راجل ميرى الله تعهد بالله الشيطان ووسوسه وداه وضل وحي والذي ارسل رسوله الى كل و يلون الغرفه على الدين وفرحه. وقال رسول الله صلى الله عليه وسلم يا أهدى السبياء لشيك الاترانة الدينية والآخرة وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لن يموتون كما تدامون ويبعثون كما تستيقضون صاحب يا قوم متجولين او كما قال عليه السلام السلام ترى في طور المستور من خليل الله الدنيا دي شنو شنو شنو هو يعني كده شنو لا و في ناس دي الدنيا دي شنو নাকি সারা দুনিয়ায় অন্য কিছু ছোঁয়া দেয়া মানুষ দিয়া বিভিন্ন বস্তুর দ্বারা দুনিয়া পরিপূর্ণ থাক না একটা দিন আসবে দুনিয়া যেরকম ছিল ওরকম শৈন্যতে আমরা উপার করতে পারব আবার একটা দিন এরকমও আসবে পুরা বিশ্বকরণের অনলয় স্বা স্বর তো মস্তিষ্ক কিছুই নেই এই সূত্রে সূক্ষ্মের কারণে প্রাণের যন্ত্রণা যন্ত্রণা জাগে থাকে না আকাশে ওস্তিত্বের জন্য ভূমি ওস্তিত্বটা কারণ অস্তিত্ব আসলে ওস্তিত্ব শেষ হয়ে যায় যেমন জমি শূন্য হবে জমির পরিপূর্ণ যা পা রাখার জায়গা নেই ঠিক না একদিন আসবে শূন্য হবে মানুষকে দুনিয়া যখন বানান আডোমাল একটানকে যখন বানান যখন আডোমাল স্থানের সন্তানকে আদোমল একসনের থেকে বাহির করেন সংখ্যা জানলাকে করতে বাংলা এত কেন মানের দুনিয়া এত জায়গা নেবে না জায়গা ভিতরে সাত সাতটি পানি তেত্রিশ ভাগ পানি ফল এত কেন মানের চলছে দুনিয়াতে জায়গা নেবে না বাংলা প্রতি করতে হবে না জাল কিনা এবং সেবার জন্য একটু নির্ধারিত গোষ্ঠী আসলে আর যাদের জায়গার অভাব হবে না নির্দিগের স্টেশন আসলে আর যাদের জায়গার অভাব হবে যাবে আধিকারিক নতুন আক্রিম আগাম বা নির্ধারিত কারণ নির্ধারিত যে থেকে বাহির করা সবগুলা দাঁড়া করেন যে ফেরেস্তরা সংখ্যা দেখে আছে বাস করবে কিছুটা কোথায় বাস করবে সব কিংবায় রেল স্টেশন আসবে যাবে জায়গার অভাব হবে বহুত্রে ছিল রাখছি ফেরেস্তোরাতে এত লাভ কি মৃত্যুর চিন্তা তো ঘুমিয়ে বাসেই করতে পারবে না তো পাঠানোর মধ্যে সবাই কেন বাস্তা দেবাদের করতে হবে না আশার উপরে বেঁচে থাকবে সবাই আশার উপরে বেঁচে আসবে ঠিক না আশা নিয়ে বেঁচে আসবে ঠিক না আশা হাসপাতালে বড় বড় অবস্থায় ভক্তিদের চলতেছে খাওয়া কাজ দিয়ে চলতেছে কানে কেন জিজ্ঞেস করেন তোর যে অনেক কোনো ভুমে বাকি নাই হ্যাঁ আশার উপরে বেঁচে থাকবে আপনার পুকুর উত্তরে করছেন আমি আশা দিয়ে দিব আশার ছিল আবার সৈন্য হবে যদি আদিত্যাস আল্লা বালা করবো কে করবে ধান বাক্য যব মার পাখি হলো রসুল আরকি احد কারকে ছড়াসিবের সবাই তো ولو كان في جنوب السيده الدنيا সৃষ্টি নিশ্চিতর ফিলকের ভিতরে ছিল তারপর না তিনি সেই স্থান থেকে পাইতে বৈতে চটলি আল্লাহর سماوات আপনারা সোনা কাছে শরীরে কাউতে পারি পাখি না আসবে এক এক আকাশ খালি করি বললেন আদানীপুরের সমান বাংলাদেশের সমানুনিয়া সমান ছোটনা বিভাগ আবু আর কত কি কেউ জানে করে কি করা করেকে رفع السماء بغیر ইকারা খুচিরা গ মাহলাকা বিষয় কিছু জিনিসের সাথে ডকেও রাখেন রাবরা নম্বর আকাশ হলো করে কেন আমরা মেলা মুকররালা নবী মুরসাল পুরো গিয়ে জানে না ফেরেশতা করে জানে যে গামেন সে সেই ابي ذاته قام الموضع واصابه فهو موضع الشبرين اكثر جده خاليق لا توجد امور جده خاليق الا ظاهره كثير قائم بما ملات الكتب ناقع الا ظاهره الثابت قلنا ما رؤيتك يوم القيامه رؤيتك روناه في كل وقت نقول অনুযায়ী পুরোনা বিজেপ্তিরপ্তি এক একজন আল্লাহ গুম গানের রপর চরম লগ্ন থেকে নিয়ে বৃষ্টি পর্যন্ত যাই হালকা যে পুরোনা কার না হয় না যারা করবে ভালো আলোচনা সান অনুযায়ী হয় না একে আকাশ খালি করবে সাত আকাশ খালি হবে তারপর আল্লাহ জিজ্ঞেস করবে এবারকে বাকি বলবে না আকাশে না জমি তোমার আদর্শের নিচ আগে আছে বলবে হুকুম আসবে আদর্শের নিচে জালু আল আদর্শের নিচ শেষ হবে আবার আমরা জিজ্ঞেস করলে এইবার কে বাকি বলবে এবার বারোজন বাকি আর কেউ বাকি নেই আর আপনি চিন বারোজনের নাম নিবে চ্যানজন ফেরেস্তা যদি ইন্দ্রিকা ইস্তাল করে। আল্লাহ বলবে তিনজনের মৃত্যু হোক চিবরির বিদ্যায় বিদ্যা তিনজন মারা যাবে নির্দেশ করবে এবার কে বাকি জানা সত্য তোর নোট করবে নয় জন বাকি আপনি চিরঞ্জিত নিরশ করবে নয় জন কে এবং আটজন আপনার আড়স গ্রহণ করে গেলে আমি তাহলে এবার আমার বহন করে হয়ে যাবে তারপরই আল্লাহ আছে তিনি দুশ্রী আমার আলোচের নিচে যারা আছে যাতে মুক্তির যদি আর কি হবে বেড়ে দোস্ত বেড়ে ভালো অল্প কিছু দিনের জন্য আল্লাহ আপনাদেরকে দিনে একটু পাঠাইছেন আরে আগ্রিম জিনিসের আমাদের সাথে আর কারোর সাথে নাই জিনিসের সম্পর্ক আমাদের সাথে জুড়তে পারোর সাথে জোরেন নাই কোন মকলুকের সাথে জোরেন নাই সেই মকলু ক্ষুদ্র দিকটা হোক সে বড় দিকটা বড় হোক সেই মকলু উত্তম থেকে উত্তম হোক সেই কারো সাথে জোরের শুধু আমাদের সাথে জুড়তে পারলাম পা এক হাদ জিনিস আল্লাহ আমাদের সাথে সম্পর্ক দৃষ্টি না যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবাই শেষে সৃষ্টি একবার কেক সৃষ্টি করে না মানুষ সবাই শেষে পয়দা করতেন মানুষ সবাই শেষে করছে আর মানুষের মতো খুশি কোন বদলুত করে মানুষের কে কোন মুকু কালা পয়া করেন সুর তো নাই সব মাপা তার উপরেও ইমাম আব্দুল কাদের জিরানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কিতাবে রেখছেন সুর সকালবেলা যখন চক্ষু খোলে স্বর্গ আগে সমস্ত প্রাণী ভিতরে সুর ঘুমের টিকা অন্ত সুয়ুমের টিকা অঙ্ক এত করে আছে না আছে অনেক ধরনের আছে এখন না যখন শিলা ছিল না তখন ঠিকা আছে আর সুয় প্রাণীর ভিতরে আগে একটা চোখ দেখবেন সময় উঠে এগুলা পায়খানা করতে থাকে সে যখন হলে ডক্টর কাদের জিলা নিজমতুল্লাহিয়া দিতো আলে নের ভিতরে গেছেন সুয়র জকালে উল্টা করে আলহামদুলিল্লাহ হিন্দাবি খাজা কানি আবার প্রশংসা কর যে আমাকে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করত আমাকে সবচেয়ে নিকৃষ্ট তুমি পয়দা করত তারপর তোমার প্রশংসা তোমার করলে কি করতাম করলে কি করতাম করত তো সবচেয়ে নিকৃষ্ট তুমি আমাকে পয়দা তার তারপরও তোমার কোন সমস্যা কিন্তু তোমার কাছে আমার একটা দরকার আমার প্রথম দৃষ্টি যেন চক্ষু খোলার পরে কোন না উপরে না কোন বেনোমাতির উপরে না করে প্রথম দৃষ্টি জন্য কোনো আবহাওয়া না করি আজ করি আমার প্রথম কোন জন্য কোন না করে আদিত্রী নিকৃষ্ট করার হই কিন্তু আমাদের চেয়ে দশি না আমাদের স্মকর কেউ না পুরা পুরাণিতে মানুষের দোষ দিয়া তারপর আসল আমাদের সাথে এক আধীন জিনিসে তার লোক জুটতে আদীম জিনিসের কেন জুটতে আবু আমাদের সাথে ভালোবাসার চ্যালেঞ্জ ভালোবাসার জড়া গেছে ভালোবাসায় বসীভূত হয়ে আমাদেরকে পয়দা করতে আমি তোমাদেরকে সংখ্যা বাড়ানোর জন্য পয়দা করি নাই আস্তা নিচ্ছা কুঙ্গি আকশা জন্য পয়দা করি নাই যে একা এক ছিলা তোমাদেরকে পয়দা করে একা এক চিত্ত তারপরে তোমাদেরকে পয়দা করার ব্যাপারে এখনো না সজার কুক্রেতা আমি এই জন্য পয়দা করছি সমস্যায় ঘষিমূতরা তোমাদেরকে পয়দা করছি তোমা আমার অবাগত করবে ইতাও ওজনী كتير بس তোমরা ইগনোর করছো তোমরা হাকীরা আমরা তো스키 সাহি সুমরা সরকার sonda করব আবার কোন কাজ কিছুই না আমরা ভালো ওই আদিক waktের জন্য আমরা সমস্ত পশুকে আমাদের সামনে কুরবানি দিচ্ছি দিয়া দিতে কুরবানি দিয়া দিছো কোন মাকসূর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন নাই সমস্ত মতলুক আল্লাহ ওই মতলুক আল্লাহ না কর্ম কিন্তু আল্লাহ সমস্ত মতলুকের ব্যাপারে বলতেন মা আমি সেইটি চিল্লা হোক আপনি রব্বি সমস্ত মতলুক আমার স্বস্তির ভিতরে হত কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন আপনি স্বরান একটা কুমড় আমার সবচেয়ে বড় না করুমাণ আমার সবচেয়ে বড় কোনো সিস্টেম বেতারে আল্লাহ বলেন না তোমাকে নিকৃষ্ট জিনিসকে আপনার বলছে ইনসানের দরবারিক বলতে পুলিশ নেই তোমার সবকে জিনিস বল মানুষের দরবারে বলতে খুলি করব কোনো কে মুরগির বাচ্চা মুরগির পিঠ একুশ দিন মুরগির নিতে থাকে ঠিক না তিনটা বিদ্যানিয়া যখন বাহির হয় ছয়টা বিদ্যানিয়া তিনটা বাহির হয় আওয়াজ দিতে দিতে বাসা বলতে বলতে বাহির হয় ঠিক না মুরগির ব্যবসা না আমার পৃথিবী কিন্তু বাহিরা ঠিক ঠিক ঠিক করতে করতে আর বাহির হয়েই তার খাদ্য চিনে বাহির হয়ে খাদ্যের ভিতরে ঠোঁট মার ঠিক না আর আপনার আর তৃতীয় বাজার চিল দেখলে কোথায় আত্ময় নিতে হবে সে জানে বাজার চিল দেখলেই মার নিচে যাবে অথচ হল না নিজে বলতেছে আজ সন্তানের ব্যাপারে নয় মাস মাস একুশ দিন থাইয়া তিন যুক্ত নিয়ে আসছে আর জয়মা সাঁচার পরেও আল্লাহ কি বলতেছে ভালো একটা আলামি উনশাইয়া আপ্রাজা গত লুগ্ন হার কিংবা একটা আলামীকা তোমাদের তোমরা কিচ্ছু না কিচ্ছু আমাদের সাথে একাধীন জিনিসকে জুড়তেন একাধীন জিনিসকে জুড়া আমরা সমস্ত নখলুককে প্রমাণ করা জনকেরা আমাদেরকে উজুকের আমাদের তেরেস্তাদের মতো মানুষ যখন করতে কেন আল্লাহ এদেরকে যখন বানাইছে তো আমাদের চিন্তা দরখাস্ত আল্লাহ বলে বড় বলে এদেরকে দুনিয়া দিয়াবেন আমাদেরকে আখানা দিয়াবেন বলে বাবা দিব আল্লাহ এরকম রাগ হয়েছে আর প্রতি উত্তরে বলছে তোমার আমার খালাক আমি তোমাদেরকে শেষ্টত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি সবচেয়ে সুবর দিয়ে বানিয়েছি আর তোমাদেরকে আমি হুকুম দিয়ে বানিয়েছি হাতের আমি হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দিতে পারি না ওদের আপনার ফয়সা রাখি তাহলে যাই এরা দুনিয়াও খাইবো এদের জন্য দুছি তো আমরা তুই জানো বলে তোমরা এখন সেবা করবো ক্ষেত্র করবেন এমনি চলতেছে না আমি এমনি চলতেছি না আমি আল্লাহ স্থানটা খেতেছি এ যদি বুঝে না আসে তো আল্লাহকেও বুঝে আসবে না এই যদি না তো আল্লাহকেও মানবো না আজকে মখরুকের স্থান এসতেছে মখরুক এসেছে তো এক স্থানের দোকান আমাকে খাওয়ান দেয় এই জন্য দোকানের দিকে দৌড়াইতেছি চাকরির দৌড়াইতেছি দেখি দৌড়াইতে থাকি আজকে তো বেরোস তো আমি আমরা রেস্তোরাঁ দেখাইতে চেয়েছি আপনার বুঝে আসে না হৃদয় আজকে আপনার পিছনে কেউ দৌড়াইতে রাজি না বকরুমকে রেস্তোরাঁ বুঝে আসবে দোকান বিজয় সব পিছিয়ে দৌড়াইতেছি তার পিছনে চা করতেছি তার পিছনে হুটুল হুটুল করতেছি বলে তার পিছনে দৌড়াইতেছি কিন্তু আমরা কত দিতে এটা কারো জানা নাই বিজয় আমরা আজকে চলুন হইতে লাগেনা تو اللہ نے اتنے کیسے کیسے یہ ارشاد کیا کہ توکان دیتے سے تو راستے اٹھو کھڑا سہولت دیتے ہے ٹھیک نا تکری دیتے سے تو اپ کی عمر سے راہ وایت کو سہولت دیتے ہے ٹھیک نا دو میں دیتے سے تو راستے اٹھے نہیں کھیت নদীর কি দিতে এটাও জানা নাই আমরা কি চাই এটাও জানা নাই তো মেরে দোস্ত যদি আজকে বিমুখ ভয়া থাকে কেউ তো শুধু আমল্লাসিকা হয়েছে যদি অপরিচিত যদি বেতাম লোক হওয়া থাকে তা আমলা হয়ে গেছে এই জন্য বলে আমার চেয়ে বড় মজরুম কেউ নাই বলে বড় গেছি একা আমি দৌড়ের পিঠে লাগায় দৌড় অন্যের পিঠে লাগায় পিঠে লাগায় পিঠে লাগায় সব কিছু অন্যের পিঠে লাগায় কিন্তু পয়দা হচ্ছে আমি করছি আমি সে করতে অন্য অন্য পয়দা করছে পয়দা করছে আজকে বেরে দেত সব বুঝে আসতেছে কিন্তু আল্লাহরে স্থান বুঝে আসতেছে আমার স্থান করছে আমি তারপিকে দৌড়াই রাখি কিন্তু আল্লাহ কত বড় স্থান করতে তারপিকে দৌড়াই রাখি না কিন্তু এই জন্য নদীরে দিয়ে আল্লাহ বলেছে হকিলকমিলহু নদী যে আল্লাহ জন্যই খাদিকের ভিতরে আছে আগ্রহ নিজে বলতেছে আল্লাহ আর্মি না যদি আল্লাহ থেকে বিমুখ হয় তো আল্লাহ কালি আলুটা আজও আজিন আমার চেয়ে তোকে বেশি দিতে এরকম কোন সত্য সন্ধ্যা তাই আমার চেয়ে বেশি তোকে নিব হাজু আজটা আমার চেয়ে কোন পরক বরংের সন্ধ্যা পাইতো আমার কথা ঘটেন চুপ করেছেন আমার চেয়ে কোন বরংের সন্ধ্যা পাইতো আমার চেয়ে বরফ তার দিকে দৌড়েছে হালুয়ারটা আকু শক্তিশালী কাউকে তাইত এ তার দিকে দৌড়েছে হালুয়াজারটা আন্দাজ আমিননি বড় খাতিনার মালিক কাউকে তাইত যে তার দিকে দৌড়েছে চলে একটা আবহা আসাই তুই আমি তুই দেখা আসাই তুই না উম পুড়ে সুন আসতে নীতি না আমি পুড়ে দেখলে যেত না শাস করবা আসই তু কাল চলতি উভি জব আমি দই নেই যে তুই চব্বিশ করত গর্বর করবা আসই তু কিক ঈশপুরে আমি ধরে যে তুই চিন্তা ভোজা উঠ আমার হাসই তুকে যদারি সব হাত আমি যাই যে তুই চল হাত আমি যে আমার কোনটা সফিরা তুই কি ছোট ছিলি আমার গপ্তারা আমার কোনটা তুই কি দুর্বল ছিল না তোকে সুখাম কে করলো আমার কোনটা কি নিশ্চয় ছিলি না আমার আগনাটা তরে স্মরণ সম্পূর্ণ কে করলো আমার কোনটা চাহেরা তুই কি মার পেটের দিকে অগ্র আমার আগ্রামা তরে বড় কে করলো কে করলো কে করলো আমার এখন এরকম এরকম ছিলি না বন্ধ আমার ছেড়ে কই যাচ্ছে আমার কেবল স্থান শুরু করছে আজকে মেরে দোষ আমি সব বকলুকে রে স্থান দেখতেছি আর সব মকলুকে রে স্থানের পিছনেছি আর সব কায়ের স্থান দেখতেছি না বিদায় পিছনে আমার দোষ না আল্লাহ বলে শোন সোন বলে আমি বলি আমি বলি আমি রপ আমি রপ কেমনে বলি যাই বসা আছে যখন শ্বাস নেয় ফেরস্তা বন্ধ করে আনতে আবার যখন নেয় আবার জিজ্ঞেস করে আল্লাহ ছাড়তে দিবুরা বন্ধ করে দিব এজন্য শ্বাস তাই না মরে নেইলে চাইরা তৃতীয় কোন রাস্তা এক হাটের উপরে এক প্রেরা আছে একটা উপরেচালনা করে রক্ত বেড়ে যায় আবার ছেড়া দেশ রক্ত ভিতরে ঢুকে যায় আগে যেরকম ভরে না ছিল চাপ দেওয়া হবে এরকম চাপে তোর উপরে আমরা নিজে বলে তোর উপরে এক নিজাম আমি নেদা। তুই সবার এক স্থানকে মনে রাখত আমার এক স্থানকে কি মনে রাখস পাই দুঃসায়ক দি তৃতীয় মনে রাখতায় সব তুই ভুলত আর মকলুকের পেতে চৌড়াঁকাইত আমার ছাড়ত মকলুকের পেতে দৌড়াইত আর মকলুকের গোলাম হয়ে আরে এরকম গোলাম হইত এরকম আমাকে পুরা পুরীতি ঘুরা কিন্তু শোন শোন আমাকে বলতো কিন্তু আমি তোকে বলি নাই আমি তোকে বলি নাই আমি তোকে নাই আমি তোকে ভুলি নাই যদি আমি তোকে বলতাম তো তোকে নিঃশেষ করে দিতাম তাইলে তোকে ঘুম আমি পরে তার সরকারে আমি উঠে কি বলেন সরকারে উঠাই তো দুশ্মন কে কেউ দুশ্মনকে কেউ আল্লাহ কি শুনতো আল্লাহ দিদি বলতে আজ তোর বন্ধ তোর আমি করি তোকে প্রতিপালন আমি করি তোর আমি এখন দোকানের স্থানের পিছনে দৌড় লাগাইতে খেটের স্থানের পিছনে দৌড় লাগাইতে চাকরির স্থানের পিছনে দৌড় লাগাই যেত ফ্যাক্টরির স্থানের পিছনে দৌড় লাগাই যেত দলের স্থানের পিছনে দৌড় লাগাই যেত ক্ষমতার স্থানের দৌড় লাগাই মানুষ তোর উপরে স্থান করতে পে এটা ভাইও মেরে ধস্ত একাধীন জিনিসে তার লোকাল আমাদের সাথে খুঁজছিলেন সেটা হল সফলতার সম্পর্ক আমাদের সাথে আবার কি করবেন সফলতা সম্পর্ক তার সাথে আমাদের সাথে আর কারোর সাথে না মানুষ কামিয়াব হবে বা মানুষ না কাম হবে কি হবে কামিয়াব হবে না কাম হবে না হবে কামিয়া হবে না মানুষের সামনে গেটা রাখা হয়েছে এত বড় কামিয়াব হবে যে বেরেস্তা পর্যন্ত কামিয়াবি রেখা আচ্ছা হাগিতে আসে একজনের আমল নামা কে আমাকে মাঠে পেশ করা হবে বেরেস্তারা রেখা আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ সম্ভব কিছু জিজ্ঞেস করবে কি সম্ভব কিছু না আশি বছর রাত্রে ধুমায় নাই দিনে কোনোদিন পান হার করে নেয় পুরো আশি বছর রোজা ছিল আর পুরো আশি বছর অর্ধুমা ছিল তারা বলবেই তো আমি বলছিলাম আমি জানি তোমরা তা জানো না এরা এরকম আমল নিয়ে আসবে যেটাকে তোমরাও অসম্ভব করবে এটা দেখো সম্ভব না hara rab ashi mas chor na gomano ara ashi mas chor ruda sho asombhob na ki bollo asombhob ruda sombor sho hoy eshan namaz bajomast koro fajr namaz bajomast koro sara ratro ibadater shohok na koro baba kichase to pakar amole ase এইভাবে আশি বছর পার করে দিতে তাহলে তো আর আমর নামা এরই হবে তো কেউ তো মানুষ বেরে ভাইও বেরে দুঃখ বেরে আজিজ সকল একটা করে ওই কামিয়াবির আসবাবি ওই কামিয়াবির আসবাবি মোহাম্মদি বসুল্লাহ اي محمد الرسول الله كمية بالأكباب يالله بخير اكي الله شران رضي هو الذي ارسل رسوله الله محمد الرسول الله بخير ارسل رسوله بالهدى وفي الحق ليذهله على الدين كله ولو كره المسلم الله رسولك محمد الرسول الله كمية بال আত্মহত্যা পাঠাইতে আর পোলা দিতে তুমি ওলাকে ও তুমি ওয়ালা তুমি কেরকমই হও না কেন করি ঠিকা গরিব হও সমাজে তোমার কোন পরিচয় না থাকো দেশে তোমাকে কেউ না কেন তুমি বলো কি কৃষ্ণই কেন হও না মানব সমাজের ভিতরে তোমার কোন সোসাইটি না থাকো তোমার কোন বংশ পরিচয় না থাকো কিছুই না থাকো তারপরে তুমি যদি করো তুমি এরকম কামিয়াব হবে যে বেড়েস তোমার পর্যন্ত তোমার কামিয়াবিকে দেখা কপালে উঠাবে পাঁচশো যদি ওই কামিয়াবি আস্তক্ষে করে તે દે સફા بادشاہી આલો સુબાન અલ્લાહ સુનિયા ખેર પર بادشاہી તર હાતે જુડા અસ્તે ઓઈ કામિયાબિલ અસ્બાબ કે મુહમ્મદિ રસૂલુલ્લાહ અલાઈહિતસલ્લમ ઓઈ કામિયાબિલ અસ્મા ઓહમદિ રસૂલુલ્લાહ તુકાની આસ્તે ઓઈ કામિયાબિલ અસ્બાબ એકતા હોલો મે મેસૂફીર આકતા હોલો મેહન્સીન મેહન્સીન બોલ કે જી ફીર આકતા আরেকটা কি মেহেঙ্গ একটা হল তিন আর একটা হইল মেহেঙ্গল সব কিছু মেহেঙ্গ ছাড়া অর্পিত হবে এটা আল্লাহ আছে কিন্তু শুধু তিনের আছে যে এটা ছাড়া অর্পিত হবে না এটা ছাড়া অর্জিত হবে না কেন হবে না কেন হবে না আল্লাহ কেন হবে না হচ্ছে না জন্য হবে না সব কিছু আমার দয়ার করে ছেড়া দিচ্ছি কিন্তু তিন আমি দয়ার উপরে ছাড়ি নাই তিন আমি মেহমেটের উপরে ছাড়ছি কেন কেন তুমি একটা বড় দামি জিনিস এটার দ্বারাই তুমি আমার কাছে পরিচিত হবে অথবা এটার দ্বারাই তুমি আমার কাছে অপরিচিত হবে এটার দ্বারেই তুমি আমার কাছে দামি হবে আর এটা না হইলে তুমি আমার কাছে সুদের চেয়ে অদামি হবে আর ওই আত্মহত্তা পদেছে আসবে না ও তুমি বড় হয়ে গেবা মেহান্ন ছাড়া কোন মেহেন্দ করতে হবে না আল্লাহ তোমাকে বড় করবে বাচ্চা বাহির করতে আল্লাহ তোমাকে বড় করবে ও তুমি নিরক্ষ থাকবে না তোমার সমাজে চলবে চলবে মুখাস্ত বিদ্যাসবে আসে না নিরক্ষর নবী নিরক্ষর কিন্তু আল্লাহ বিদ্যা তাকে শিকার হিসাবে বহু আছে নিরক্ষর নামও লেখতে জানে না এই চিল্লা লাগান তিন চিল্লা লাগানোর পরে এখন মন্দরে বয়ে আদেমের মতো বয়ান করে বিজ্ঞান সব কিছু মানুষ করমের উপরে রহমের উপরে হবে কিন্তু আমি মেহান্ন ছাড়া দিব না এই জন্য চিৎকার মুজাহে অর্থ কি জানে মুজাহেদার অর্থ হ্যাঁ মুজাহেদার চান মালের পাটি দেখানো পাটি বোঝেন আপনারা বুঝবেন এখানে মানুষ শরীরেরপুরে মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ না বুঝবো বুঝব জ্বর দখল চর দখল বোঝেন চর দখল দলিলপত্র কিচ্ছু শুধু শরীরের চোরে পাটি মেয়েরা দখল করতেন পাঠি পাটি তো যাতে অল্প করেছে পার্টি তাকে আমি দিবাই এমনি নাট দখলের মতো এটা কখনো সব ছেড়া দিতে হবে সালা চটও করতে হবে তাবু ওপর পোলা বৈশা আসে উপর থেকে তালা তুমি ছাত্র সব পত্র সালার চট আমরা দিব সালা আসতে দ্বালা আসে জন মান স্ত্রী পুত্র সব পাখি লাগা দিয়া একের জন্য একের জায়গায় শুয়ে গেছে ন্যাংরা সেও শুয়ে যেতে যা দোয়া করতে করতে লাশি আলি আমার হতো জম্মুর হাতিয়ার রাহুদানু সেও দোয়া করে যেতেছে না আর ওটা হবে ছাড়া বাকি ছাড়া বাকি ছাড়া হবে নাঙ্গার কি দিয়ে বলবেন এই জন্য আল্লাহ করতে রুকু দুবার গ্যাস দুজারা তোমরা না আসলে আমি পাঁচ ছোটিয়া বুঝা দিব খাইলে খায় নাইলে চুপ্তরে খাওয়া হয়ে তো ঘুমায় রয়েছেন গেলে আমরা না আমি পাথর দিয়ে বোঝাব আমি জরুরি না সমাবে এই জন্য এটাও আমি যান না হান্না রেগিউটন মানুষ স্যার পাথরকে মনে এটা অর্থ না যে পাঁচশোর দিনে গরম বেশি লাগো না এটার অর্থ আমরা এটা হয়েছে যার মানুষ তোমাদেরকে বড় মহব্বতের সাথে পয়না করছি তোমাদের সাথে ফার্টি জিনিসের সম্পর্ক আমি চুড়া ফেলছি তোমরা যদি মহেমুত করে ওইটাকে অর্জিত করো আর একজনের যদি জাহর নামে না যাও আমার জাহার নাম আমি খালি হাসবো না তোমাদের কাজে আমি পাঁচ ছ রুপিয়া ঘোরা তোমাদের দিয়ে ভারত দরকার হবে না পাঁচ ছ রুপিয়া ঘোরা একটা হল তিন আর একটা হল দিনে তিন মেহান্ন ছাড়া যে পার্টি লেগাবে তিন চার ভিতরে কি করবে আসবে আর যখন তিন আসবে তখন কি হবে কি হবে কামিয়াম বর্ষা টিকে লাগতেছে রক্তের পোয়ারা বহির হইতেছে সারা দুনিয়া দেখতেছে মৃত্যুর স্কুলে করবে। কিন্তু দুনিয়া দেখতেছে বর্ষা রাত্রের কিনায় বাহির হতে রক্তের পোয়ারা ধরে পড়বে মৃত্যুর স্কুলে বিচ্ছেদ ছড়বে সমস্ত কিছুর থেকে তারপর কি বলতেছে সব কিছুর কামিয়া উনি আল্লাহ করামলে দেন ভিতে ভিতে ওনারা দেখাও গেছে যে দুনিয়া আমরা বানাইতে পারতাম ও আমাদের পরে আগে ওয়ালারা ও চোদ্দ পরে যারা আসব মা ও বাংলাদেশ ওয়ালারা ও দুনিয়া ওয়ালারা চোদ্দ বছরের পরে যারা তোমরা আমাদের মতো দুনিয়াতে আসবে দেখো আমরা দুনিয়া বানাইতে পারতাম তোমরা মাটি আমরা সোনা বানাইতে পারতাম দবি আমাদের সারা ল্যাগ চলে আমাদের কথায় নদীর প্রাণী ছাড়ে আমাদের টুকায় ভূমিকম্প বন্ধ হয় আমাদের কথা পাগ আর প্রাণী শোনে আমাদের কথা তারা শোনে আমাদের কথায় চলে আমরা ইচ্ছা করলে শতভাই তুলে আমাদের আওয়াজকে পৌঁছেতে পারি সমস্ত কখন আমাদের প্রতি যেরকম আমরা চাই আমরা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারি আমরা তোমাদেরকে আমরা দেখাইতেছি আমরা আপনার ইশানে অগ্নিগিরি বন্ধ করতে পারি এইবার তোমরা চিন্তা করে দেখো যারা এইগুলা পারে তাদের কাছে মাটি সোনা বানানোর কোনো দুর্জ্যার ব্যাপার আমরা মাটিকেও সোনা বানিয়ে দিতে পারি কিন্তু আমরা চাব না কেন চাব না হায়ার ছোট দেশি না আমাদেরকে এক বস্তু এক আদিম জিনিসের জন্য পাজা করা হয়েছে ওই জিনিসের আমরা আমাদের জীবন ওই মিশনের পেছনে ওই বস্তুর পিছনে এটাকে অর্জন করার আমরা আমাদের জিন্দগি লাগিয়েছি ওটা লাগানো ব্যতীত আমাদের কোন পরিচয় আল্লাহ থাকে না আমাদের কোন মর্যাদা থাকবে না আমাদের কোন কাম থাকবে না আমাদেরকে আল্লাহ চিনবে না আমাদের কোনো মর্যাদা থাকে না আমাদের সাথে কোনো ভালোবাসা থাকবে না আল্লাহর কোন রহমত থাকবে না আল্লাহর কোন হাত থাকবে না আল্লাহর কোন সালামতি থাকবে না কিচ্ছুই আল্লাহ আমাদের সাথে চলবে না বরং আমরা আল্লাহ দুশ্মন হিসাবে রূপান্তরিত হব দুন এর জন্য ওনারা পঁয়টি লাগাইছেন দিনের জন্য স্টিলের মেহান এই জন্য এখানে যে পয়লা হইত সে জানতো আমার কাজ কি কি করতো জানতো আমার কাজ কি আজকে তো কাজ বইলেও কাজ করানো যায় না ঠিক না বইটা করানো যায় কত কোন যে পাত কাপে না করতেই জানে না নম্বর তো জানে পাঁচটা কাম করতেই বাইরে তো জানে ঠিক না জানে না হ্যাঁ কি করি মূলটা সিধা ওপর করতো কেউ না সিধা করে দিত না যদি করে ঠিক না তো সারা বাংলাদেশে এক সময় করে না করে কেউ বদরের করে কেউ জহরের করে কেউ মাথিদের করে কেউ রেকর্ডের করে কেউ পারবে রাতে তিন সময় উঠে করে তো আগে ঠিক না করে না কিন্তু না করে তো ঠিক না জানে তো হ্যাঁ যদি বর্ষারা করতে হইব হ্যাঁ যদি আগে করতে লাগে তিন তিন বেলা জানে তো না জানে না চাই বিকালে লাগান চাই সকালে লাগান ঠিক না চাই দুপুরে লাগান গরিবেরা আড়াই ঘন্টা আগে দিকে ঠিক না পাওনা না চব্বিশ ঘন্টা কে দিচ্ছে একশো টাকা কে দিচ্ছে আড়াই টাকা দিবি আড়াই টাকা দিবি কি দিবি কি না কি দিবি করবি করিয়া আপনি কি করবেন আমি তোরা আবার সুরক্ষ দিব টাকা বিরতিম আড়াই টাকা ইউজা আইসু আমি পাড়ায় না ইউজা আইফ হু আমি তো আড়াই টাকা কত বাড়ায় দিবেন তৈরি করবো এটা আমি কত বাড়ায় যদি তুই বোঝে তোরে দশ গুন বাড়াবো আড়াই কম সে কম আড়াই টাকা দশ গুন বাড়লে বসবো আপনি দেখছেন আড়াই টাকা আপনারা ফিরত দিব এক আড়াই টাকা নিয়ে পঁচিশ টাকা ফিরত দিব বলেন না আমি কি ফ্রিজ ভালো আর বিকপটা আপনি ওwidetilde কি সোমি গালু আসতকে সকাল বিকাল অনুমতিটা আল আফদিয়াতুন আসফী ফাকমি আদম সরকার কে প্রত্যেকে নেওয়ার সুযোগ আল্লাহ কি চেষ্টা করে কেন প্রত্যেকে নেবলে যে অপজিটে হয় আরতে ইতি সুস্থ খাই তোর ফরমান করে আর আল্লাহ ইতি সুস্থ না ফরমান করে ইয়ানদুর জি আইনি কোয়াতি দূর দে চুকটিয়া দেখে কুল্লাহ ফরমান করে দূর দে দিয়ে চলে তোর ফরমান করে প্রত্যেকটা ইস্তাম করাইতে থাকে তোর দেওয়া দিয়ে জমি ফাটায় চলে মানুষের তোর দেওয়া সুস্থতা তোর দেওয়া শরীর তোর শক্তি দিয়ে জমি ফাটায় দেখছেন জমি কি করে উড়ায় গেছে তারপর আকায় চলে আকায় উড়ে গেছে ঠিক না তারপর চলে পূজা পূজা করতে না সেটা বলা চলে ঠিক না জমিনটা আমার বুকে পূজা করে আমি কতদিন জমি করবো আমার অনুমতি দেন না কি আমি প্যাটে নিবো কেন্দ্রে নিবা আমি পিঠ হেলাইতে দেব দিতে হবে না পিঠ হেলারা কি ভূমিকম্প ভূমিকম্প আমি আমার পিঠটাকে হালাই দিয়ে পেটে দিয়ে করে الله ثواني الله جواب ده الله جواب ده ان كان عفك شطانك في যদি বন্ধার হয় সেই যদি রাত্রে ফিরে আসে আমি বুকে জড়াই নিবো আসার কবে তো যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়াই নিবো আমার আমার চেয়ে বড় তাঁতা কে আসে আল্লাহ। র আমার উপরে ঘুরা গেছে চিহ্নিত হয় না আমি যদি ভাবতাম চব্বিশ ঘন্টা আওনা দিতে আড়াই ঘন্টা আমি আল্লাহ ঠিক না আরো চব্বিশ ঘন্টা কে দিতে কত ব্যক্তি ঘুমে শুইতে আর ঘুমের ভিতর থেকে বিদায় রাখতে ঠিক না সূর্য এখন উঠতে না কি বলতে বলতে আমি সূর্য যখন ওঠে তো সূর্য বলে আচ্ছা আমি তোর জন্য নতুন আদা আগামীকা আমার আগতে যা করবি আমি সাক্ষী তুই সুবর্ণ সুযোগ মানে আমাকে লেঙ্গা অনুতি হায়াতা আলাদা আর আমি কোনো জীবনে তৃতীয়বার তুল হব আর তৃতীয়বার বিরাজ নয় সেদিন যেতে ওইটা বিরাটে আবার সূর্য ডুবার সময় ডুববে পড়বে ডুবার সময় এই জন্য সরকারের তস্তি চালু ব্যক্তি না আগে সরকারের তস্তি আছে না সূর্য উঠার সময় তুমি স্বস্তি করতে থাকো যাতে সূর্য তোমাকে স্বস্তিরত অবস্থায় পায় তোমাকে আমলে সর্বপ্রথম আমলের সাক্ষী হিসাবে তোমাকে পায় এই জন্য বলতে আসরের তুমি প্রস্তির ভিতরে ঢোকো কেন সূর্য কিন্তু বলতে বলতে ডুবে তী বলতে বলতে ডুবে সে আদর সন্তান আমি কেউ তো উঠছিলাম হয়ে এখন ডুবতে চলছি আমি যোগতেছি তোর জীবন থেকে হইতে পারে কিল জীবনের জন্য যোগ্য আর কোন দিন উঠবো জন্য কি করব যোগ্য আর কোন দিন না আর কে আমি যদি সপ্তাহ আড়েছে চব্বিশ করছে দিতে তবে নিঃসন্দেহে আমি আগে গন্ত আড়াই ঘন্টা কেনা যান হ্যাঁ জানেন না আড়াই ঘন্টার ভিতরে কি কি করতে এটা বৃষ্টি লতা ঠিক না কি কি কাজ করতে না ঠিক না সবাই জানেন না কিন্তু আড়াই সবাই হ্যাঁ তৈরি ক্রা করতে নামান এক হাজারের উপরে বাদমা আমি সব যেরকম অপেক্ষা উচন করল কিন্তু আতর্থে গণতীর্ঘ একবারে সবাই জানা 10 মিনিট মিনিট বৃষ্টি দেখেন আলার পরে আল্লাহকে চাকরি বলবেন দেওয়া দেওয়া দরকার নেই কমেরও দরকার নেই কেননা আমরা তো কেননা মানুষের উপরে তিন ধরনের চকি আছে কারো পাচার রাস্তা নেই কারোর আচার কি নাই আপনার আমাদের উপরে তুই বেরেস্তা হেরাম তুমি সেইখানে যা কিছু করো এই দুজন কাঁদে আছে মামিনে হেরা কে বলার কি যা কথা বলো তুমি বোঝা যেতে পারো পুজোর ত্যাগ করতেছে রকি বা দিনের ভিতরে যা ওইটা চকিদার আলোয়াছে দুঃখ তোমাদের দিনের ব্যাপারে চকিদার আলোয়া আমরা নিজে ওইটাকে রক্ষণাবেক্ষণ করে এই এরকম কোনো বেশি তো লাগান কিন্তু একবারে লাগালি না এরকম কে হাত যা দেখি কোন অব্যস্তির কথা না তুই একজন এরকম ঠিক না কি এটা জানালো ঠিক না এটা ট্রেন এটা যদি খুলতে হয় ট্রেনে খুলবো ইনশাআ আল্লাহ টঙ্গি না ঝুড়ে পরোরা ওইখানে সময়ও লম্বা বড়া পরে আমার দিনের বড়া করবে ঠিক না কিন্তু আমি যদি যাই তাহলে শুনবো যদি না যাই তাহলে কি করবো যেরকমই আছে ওরকমই ঠিক না আর যদি যাই তো শুনবো আমরা শুনছি এই পর্যন্ত শুনছি সাড়াই ঘন্টার ভিতরে কি কি করতেই তেমনি করতেই না এখন বেড়ে দোস আমি ফললে না হইব না করলে জানি তো আমি আলুর সবাই না থেকে তবা করেন করেন না এই জন্য তবা করেন ধীরে করেন যে বলবে আয় আল তবা আল্লাহ আপনার সবুজে গুলাকে পা করবে কাল আজকের থেকে পাক্কা নিয়া করেন যাবে কিন্তু আগে করতে যাবে ইন আল্লাহ সারা কোন চার মাস করছেন চার মাস লাইলে আর কথা করছেন আল্লাহ খাওয়ায় অল্লায় পালে আল্লাহ করে করছেন ছয় নম্বর বয়ান করছেন চার মাস যদি আল্লাহ নাও করাই বললে আপনি রেটায়ারমেন্ট চিল্লিতে আল্লাহ যদি আপনার সাপাই ল করবো তো মুসলমানের তাহলে চিন্তা তো আলাম আর তারপর ইশা আল্লাহ তুমি গাড়ি গড়ায় করে নেবে এনে করবো না সেটাই তো বুঝিতেছেন মানে কি তুমি যদি কাও তুমি কাউ মানে তুমি গাড়ি কি কর্ম কর্মু হইলে কর্মুরা কার আমরা ঘাড়ে দাঁড়াই করতে সূর্যকে আমরা ঘাড়ে ধরতে করতে দায়িত্ব ধরতে দায়িত্ব আকাশকে ধরতে সেখানে তারা জানতে পারত সমস্ত প্রকল্পে তারাই যেতে আপনাকে আমাকে স্বাধীনতা দিতে ওরা বেড়ে ধরত আমরা ঘাড়ে ধরানের উপরে আমরা ছেড়া দিবে আমরা দুয়ারে দুয়ারে ঘুরছি মতুরা আমরা রাস্তায় সময় লাগাও ও আমার কাছে সময় আনাই দিন আল্লাহ আনতে মতরা শহর ঠিক নাও লাগাইতে চাও কেন সাজায় লাগাইছে হাসপাতালে কেন আমরা ঘাড়ে ধরা আপনার না করতে চান্কা নিয়ে কিন্তু হাই করতে পারে দেখেন মেকেনেখে বলে উঠে গুলো আমি তো গরিবের কথা বলবো ছোটরা তো ছোট কথাই বলবো ঠিক না আজকে আপনার ছেলে চলছে দুই হাজার ঠিক না দুই হাজার একশো অষ্টআশি জন ঠিক না চলছে তিন চিল্লা প্রত্যেক ব্যক্তি সারা বছর বেহানলোড করা একজন পিঞ্চি লাইলা তৈরি করে সারা বছরে কয় দিন এক ব্যক্তির করলে তৈরি করা কঠিন না সহজ যদি মিনিট করে দেন কয় মিনিট হবে আড়াই ঘন্টা তিন দিনের আড়াই ঘন্টা তিন দিনের আড়াই ঘন্টা সাড়ে তিন দিনের সারা বৎসর একটা মানুষকে তৈরি দেখা যাবে প্রতি বছর আপনাদের তিনশিল্লা ডাবল হয়ে যেতে আজকে নব্বই বছর হয়ে গেছে পাবলিকের বয়স একচল কম বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট আশি বছর বাগান করে আইসা আজ পর্যন্ত আমাদের তিনচিল্লা ষাট বছরে ওই পনেরো ষোলো জন না গত বছরে তুলনায় বছরে দশজন বাড়ছে পনেরো ষোলো জন পঁচিশ জন করে আমার এটা কামায় আমি সারা প্রস্তর একজন চিল্লাওয়ালা একজন চিল্লাওয়ালা আল্লাহ রাস্তায় পাঠাবো ফলে চিল্লাওয়ালা দুই হাজার হয় পরের বছর আট হাজার পরের বছর ষোলো হাজার পরের বছর চৌত্রিশ হাজার পরের বছর চৌষট্টি হাজার পরের বছর এক লক্ষ আঠাইশ দুই চার পাঁচ বছর পরে দেয় দেখবেন যদি জিলায় না আর এটা কোনো কিনা কঠিন না আড়াই ঘন্টা কেনা জানে দুইটা দিন কেনা সে ভিতরে কম রেসেসে তুমি চাই দেবা তুমি তোমার সর্বিরোধ করবা আর কি করবা নগদ জমাক তোমার মতো করবা আর কি করবা পাঁচ কামড়ে জিন্দা করবা ঠিক না না বলে যখন লাগাইছেন তোমার ভক্তরই চিন্তা তুমি বনবা মানুষ করবো প্রত্যেক মসজিদে পাঁচ কাম চিন্তা করবা মাসের মধ্যে পছন্দ তোমাদের এখন দুই তারিখ গিয়ে তিরিশ এখন দুই তালিখ ঘরে কার ঘরে কার জিন্দগিতে দুই তারিখ তুই জানিস তুই একটা না ঘরেরও আসতে ভক্তি করে আছে আল্লাহ কবন করুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার কমিল না করলে কি করব না করলে উমর রবিআ তালুর কল আছে উমর রবি আল্লাহ তালুর কল লম্বা যখন ঈশ্বর স্বাধীনতা ঈশ্বর তো তোমার আমার আপ নবী আল্লাহ তালু ঘোড়াডোল ছিল ঘোড়া দোল ঘোড়ার প্রতিযোগিতা হতো ছেলে একবার ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ও যখন গভর্নরের ছেলে তো ওনার পাশকে ইহুদির হুদির ঘোরা ঘোড়াকে অতিক্রম করে আড়ে যেতেছিল আমার ছেলে ওরা দোড়া বাহির করে এই হুদির কিরে আছে আমি লোকের ছেলে কিহরি হয়ে আমার আগে দিয়ে যেতে তো আমার আগে ঘোরাতে অতিক্রম করতে তো তো কিহরি কিচ্ছু করে নেয় নামছে ঘোরার রোগ পরিবর্তন করছে মোদিনা মুনা করা আচ্ছা আমাদের সরকারে তারা দায়ের করেছে কি আপনার গভর্নরের ছেলে আমর আসের ছেলে এই অবস্থায় আমার পিঠে ঘোরা মারতে এই যে আমাকে সমগ্র মানুষের সামনে দায়িত্ব এরকম কাজ এরম কথা এরকম চিঠি লেখা পাঠায় দিতে আসল তোমার ছেলেকে নিয়ে হদিন আসতে বদিনায় স্যে আমের কার বঙ্গ হুদিকে জিজ্ঞেস করছে বলো কি করতে করতে দেয় হচ্ছে তুমি বাক্যতা দায়া কথা হচ্ছে বয়ান তোমার চিন্তা ব্যয়ান করতে এই হুদি তা উমরতী আল্লাহ দা বলতেছে মাত্র আত্মীয় কবের টিকা মানুষকে গোলাম পাবতে চবের টিকা মানুষকে গোলাম পাবতে তো গোলাম অধীনস্থদেরকে গোলাম পাবতে তো কবের টিকা বল অর্থাৎ ওনা চার গুমা হাত্রা র সমস্ত মাস্টার সরকারকে স্বাধীন জন্ম দেয় আর আমাদের ডিম স্বাধীনতা শেখায় কারণ করে শেখায় গোলামই সে করে না এজন্যই বললাম যে আলহামদুলিল্লাহ যা হাত উঠাইছেন আলহামদুলিল্লাহ কম হইল আলহামদুলিল্লাহ কেননা সাফী তো কারো গোলাম না না যে তাকে আমি মজবুর এটা তো আপনার জন্য সে না যতটুক হাতু খেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু বেড়ে এটা তো আমরা আসছি কিন্তু আমি করতেছি কিনা চলে করা দরকার হ্যাঁ এখন ঘরের তালিম দিয়ে কি হবে মন্ত্রীদের তালিম দিয়ে কি হবে এটা আপনারা ক্রমবেশী জানেন আর বড়রা তো এটা বলবেই কিন্তু আমি করতে না কেন আজকে টিকে পাকা নিয়োগ করতেছেন আমারও ইনশাআল্লাহ করবই আরে আপনি বলেন আমি করবই